তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামী নীতিমালা আছে চাকুরির ক্ষেত্রে ইসলামী নীতিমালা আছে আপনি আমি যদি চাকুরির ক্ষেত্রে ইসলামি নীতিমালা ফলো করি তখন আর এই প্রশ্ন আসবে না সেটা হলো আমি যে প্রতিষ্ঠানে চাকরি করব। সেই প্রতিষ্ঠানের কার্যক্রম যদি চাকরি করেন যেখানে মদ পরিবেশন করে মানে আপনি মদ বানানো না মদ খানো না কিছু আপনি খালি যারা খায় তাদের কাছে নিয়ে দেন এই কাজটা করেন এই কাজটা আপনার জন্য হারান প্রতিষ্ঠান ধরেন এটার কাজে হলো সুদ সুদ দেওয়া নেওয়া আপনি ওটা হিসাব রাখতেছেন হিসাব দিতেছেন তো এটা এই প্রতিষ্ঠানের চাকরিও আপনার জন্য হারান তারপরে ধরেন আপনি চাকরি করে। শেয়ার ব্যবসার দোকানে চাকরি করে। প্রতিষ্ঠানে চাকরি করে। যেখানে হালাল হারাম সব ধরনের শেয়ার বিক্রি হচ্ছে আদান প্রদান হচ্ছে সব হচ্ছে তো সেখানে আপনার ওই চাকরিও হারাম ঠিক একইভাবে মানে এরকম যত প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান যদি আগে বৈধ না হয় তা আপনার চাকরিও বৈধ হবে না প্রতিষ্ঠান যদি বৈধ হয় আপনার চাকরিও বৈধ